لاأَو حَن إلَكَكَمَاأَو حَنَ إِ نُحِ وََّبينَ مِ بَع وَأَ حَن إ عِبَضهم وَإساعين وَإسحافَ وََعقُوبَ وَ الأسبَطِ وَوعسَ وَأَوبَ وَيونُوس وَيون وَأَتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رسولا مباشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد رسل وكان الله عزيزا حكيما لينروف سبوري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 রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল বুখারিতে বর্ণিত একটি হাদিসে বলেছেন কান আাইনা আদম ওয়া নুহ আশরাত করুন কুল্লুহুম আল ইসলাম আদম এবং নুহের মাঝে ছিল ১০টি প্রজন্ম যাদের প্রত্যেকেই ছিল মুসলিম কুল্লুহুম আল ইসলাম আরবি আল কারান শব্দটি দুইটি অর্থেই ব্যবহার করা যেতে পারে একটি অর্থ হচ্ছে শতাব্দী এবং অপর অর্থ হচ্ছে প্রজন্ম সুতরাং এই কারণ এই শব্দটিকে আমরা এক শতাব্দী বা একটি প্রজন্মকে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 তিনি তাউিদের উপরেই বড় করে তুলছিলেন তাহলে কিভাবে তার সন্তানদের মধ্যে শিখ প্রবেশ করল এবং নু আলাই সময়ে আমরা দেখতে পাই তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহ নুহের সম্প্রদায়ের মূর্তিগুলোর ব্যাপারেও কোরআনে উল্লেখ করেছেন আল্লাহমতাল্লাহ বলেন তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়া এবং নাসরকে এগুলো ছিল নু আলাইসাল্লামের সময়ের পাঁচটি মূর্তির নাম যেগুলো তার সম্প্রদায় পূজা করত ইবনে আব্বাস রাদিলতাল আহু তিনি বলছেন এরা হচ্ছেন পাঁচজন পুণ্যবান ব্যক্তি এই নামগুলো হচ্ছে নেককার ব্যক্তিদের নাম যাদের নামে তৈরীকৃত মূর্তিকে এবং তাদের সৌধগুলোকে নুহের সম্প্রদায় পূজা করা শুরু করেছিল এবং এভাবেই পৃথিবীতে শির্কের প্রচলন শুরু হয় এবং ইবনে আব্বাস রাজ আহু তিনি বুখারিতে সংরক্ষিত হাদিসে এই বিষয়ে বর্ণনা করছেন তিনি বলেন নুহ এবং তার কারণ ছিল এই যে ওয়াদ্দা সুয়া আন ইয়াগুস ইয়াউক নাসর প্রমুখ ব্যক্তিসমূহ এই সমস্ত ব্যক্তিরা ছিলেন নুহে সম্প্রদায়ের কয়েকজন পুণ্যবান ব্যক্তি এই পূণ্যবান ব্যক্তিদের মৃত্যুর পর শয়তান তাদের সম্প্রদায়ের প্রতি ওয়াসবাসা প্রদান করল কুমন্ত্রণা প্রদান করল এই বলে যে এই সমস্ত ব্যক্তিরা যেসব স্থানে বসতেন তোমরা সেই সব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামেই সেই মূর্তিগুলো নামকরণ করে দাও এবং সম্প্রদায়ের লোকেরা সেটাই করল কেননা আমরা উল্লেখ করেছি এই ঘটনাটি ছিল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 শয়তান অত্যন্ত সুকৌশলী ধাপে ধাপে ধীরে ধীরে ক্রমাগত প্রচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে সে অত্যন্ত পারদর্শী কাজেই সরল পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত একদিন বড় ক্ষতির কারণ হতে পারে শয়তান তাদের সামনে একটি সুন্দর টার্গেট বা লক্ষ্যকে করেছিল তারা বলছিল এখন মানুষের মধ্যে ইবাদতে আগ্রহ কমে গেছে নেককার ব্যক্তিদের সংখ্যা কম যখন তারা ছিলেন তখন তারা তোমাদেরকে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 আল্লাহকে পাইতে হলে অমুক পীর ধরতে হবে এই ধরনের বাক্য বানিয়ে নেওয়া অসিলা ধরা ইত্যাদি শির্খ বর্তমানেও চলছে নেককার মানুষের এই কবর পূজা তাদের মূর্তি পূজা পৃথিবীর প্রাচীনতম শির্ক বর্তমানে আমরা দেখতে পাই যারা মূলত ইসলামের নামে নিজেদের কালচারে বিশ্বাসী বাপ দাদার ধর্মে বিশ্বাসী কুরআ এবং হাদিসের দলিলের বদলে কালচার বা এতদিন ধরে আমরা এটা দেখে আসলাম এই ধরনের দলিলে যারা বিশ্বাসী তারা মুসলিম সমাজে এই সমস্ত শির্কগুলোতে লিপ্ত স্থান পূজা সমাধি স্তম্ভ পূজা শহীদ মিনার স্মৃতিসৌধ পূজা কবর পূজা ছবি প্রতিকৃতি মিনার ভাস্কর্য ইত্যাদি পূজায় বর্তমান সমাজ লাভ হয়ে গেছে সুতরাং নিঃসন্দেহে যারা শিক্ষা গ্রহণ করতে চান নুহ আলাহিসাল্লামের কবমের ঘটনা থেকে আমাদের জন্য সতর্কবার্তা এবং শিক্ষণীয় বহু বিষয় রয়েছে এভাবে যখন পৃথিবীতে শির্ক বিস্তার লাভ করল আল্লাহ মোহাম্মদ্লাহ পৃথিবীর বুকে প্রথম রাসুল নির্বাচন করলেন পৃথিবীর বুকে প্রথম রাসুল আন্তা আউ্লাহ রসুল ইলা আহলিল আর্থ নু আলাহিসাল্লাম ছিলেন পৃথিবীর বুকে প্রথম রাসুল এবং আর সফায়াতের যে হাতিসটি সেখানে আমরা জানি কিয়ামতির দিন সেই কঠিন অবস্থায় যখন মানুষ নু আলাইসাল্লামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যেন তিনি আলাসু মোহাম্মতাল্লাহর কাছে সফায়াত করেন তখন তারা যে সম্বোধনে তাকে সম্বোধন করবে সেটা হচ্ছে আন্তা আউ্লার রসুল ইলা আহলিল আর্থ আপনি হচ্ছেন দুনিয়ার বুকে প্রথম রাসুল এবং শুধু তাই নয় নু আলাইস্লাম তিনি হচ্ছেন উলুল আজম তাদের অন্তর্ভুক্ত উলুল আজমি মিনা রুসুল আল্লাহ সুহাম্মাল কাছে সবচেয়ে মর্যাদাবান পাঁচজন রাসুল তাদের মধ্যে নুহ আলাহিস্লাম একজন এবং বাকি চারজন হচ্ছেন ইব্রাহিম আলহ্লাম মুসা ইসা এবং মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এবং তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন রাসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুহ আলাইসাল্লামকে যখন আল্লাহ সুহাম্মাল্লাহ তার কওমের কাছে প্রেরণ করলেন কোন বার্তা কি মেসেজ দিয়ে আল্লাহ সুহামতাল্লাহ তাদের কাছে নুআসলামকে পাঠিয়েছিলেন আমরা দেখতে পাই কুরআনে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আর অবশ্যই আমি নুহকে প্রেরণ করেছিলাম তার কাউমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী ইন্ম মুবিন আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী সুতরাং আমরা দেখতে পাচ্ছি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 তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করছো না আফালা তা এটি হচ্ছে সেই বার্তা যা প্রত্যেক নবী তাদের উম্মার কাছে প্রেরণ করেছিলেন আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করো না আল্লাহ তা আগুদু ই্লা আল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগি করো তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই সুতরাং নুহাল ইসলামের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত তিনি যেই বার্তাটি তার সম্প্রদায়ের কাছে উপস্থাপন করেছেন সেখানে মূল বক্তব্য হচ্ছে তাউহিদ আল্লাহ সুহাম তাল্লার একত্ববাদ এবং এটাই ছিল সমস্ত আম্বিয়াদের বার্তা এবং এই বার্তা প্রদানের সাথে সাথে তারা আরো একটি বিষয় তাদের কৌমকে আহ্বান করেছেন তারা তাদের কমকে বলতেন তোমরা আল্লাহর ইবাদত করো তার প্রতি তাকুয়া অবলম্বন করো এবং আমাকে মান্য করো আল্লাহর ইবাদত করা তাকেও অবলম্বন করা এবং আমাকে অর্থাৎ রাসুলকে মান্য করা তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি নবী বা রাসুলকে মান্য করার কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে অন্য অন্যত্র সোভাবন্দলা বলেছেন আপনি আরও বলুন আমি যখনই কোনো জনপদে রাসুল পাঠিয়েছি তাকে এই জন্যেই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার শর্তহীন আনুগত্য করা হবে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 সে বলল হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার কৌমকে দিনে এবং রাতে আহ্বান করছি অর্থাৎ তিনি দিনে এবং রাতে সব সময় তাদেরকে দওয়া করতেন এবং তিনি বলতেন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 আমি তাদের সাথে কথা বলতাম জনসম্মুখে বা সমষ্টিগতভাবে আহ্বান করতাম প্রকাশ্যে এবং উপদেশ দিয়েছি ব্যক্তিগতভাবে তিনি রাতের বেলা দেওয়া করতেন দিনের বেলা দেওয়া করতেন সবার সামনে দেওয়া করতেন এবং আলাদাভাবে ব্যক্তিগত পর্যায়েও তিনি দেওয়া করতেন বিভিন্ন উপায় তিনি চেষ্টা করে দেখেছেন তার কঙ্কে হকের দিকে শির থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে আসার জন্য যতগুলো উপায় সম্ভব সবগুলো উপায় নুহালিস্লাম ব্যবহার করেছেন সুতরাং আমাদেরকেও আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই দেওয়ার কাজে আমাদের উচিত হবে সব ধরনের রিসোর্সকে ব্যবহার করা আলোচনায় তারা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সবগুলোকে সর্বোচ্চ উপায় কাজে লাগানো এটা হচ্ছে নুম আলিস্লামের ঘটনার শিক্ষা যত কিছু আমরা সব কিছু দেওয়ার কাজে ব্যবহার করার চেষ্টা করব টেলিফোন সিডি বইপত্র চিঠি ম্যাগাজিন অডিও ক্যাসেট ইন্টারনেট ফেসবুক বক্তৃতা ব্যক্তিগত পর্যায়ে দেওয়া কারোর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে দেওয়া এমনকি আমাদের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 ছোট বড় রাতে দিনে প্রকাশ্যে জনসম্মুখে ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে আহ্বান করছেন আল্লাহ সুহামত আল্লাহর পথের দিকে সর্বাত্মক প্রচেষ্টা কিন্তু তার দাওয়া ফলাফল কি সুহান আল্লাহ আমরা দেখতে পাই তিনি যত দাওয়া প্রদান করেছেন তার কম তার জাতি তার সম্প্রদায় ততই সত্য থেকে দূরে সরে যেতে লাগল আল্লাহু আকবার। এই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ মহাম্মতাল্লাহ কোরআনে বলেছেন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 যত বেশি দেওয়া দিচ্ছেন পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করছিল এর পরও কিভাবে তাওয়ার কাজ চালিয়ে যাওয়া সম্ভব খুবই কঠিন নিঃসন্দেহে খুবই কঠিন একটি অবস্থা কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ সুহামতাল্লাহ নুওয়াল্লা সালামের সম্প্রদায়ের আচরণ সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ সুবহাম্মাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন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 এবং লোকজন তার কথায় মোটেই গুরুত্ব ছিল না অনিহা, অবজ্ঞা তা ছিল অধ্যত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকল মুহাম্মদিন ইসাক তিনি বলেছেন নিহত অন্য নবী তার নিকট থেকে নুহের মতো নির্যাতন ভোগ করেননি থাকা সম্ভব হল সবর মধ্যে ছিল অসাধারণ তিনি এই ধৈর্যের পরিচয় দিয়েছেন সাড়ে নয় বছর ধরে তার কাউমের অবাধ্যতা কতটা কঠিন এবং ব্যাপক ছিল এবং তারা কি ধরনের জাতি ছিল এর একটি উদাহরণ আমরা একটি হাদিস থেকে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন কিয়ামতের ময়দানে নুহ আলাহিসাল্লামের সম্প্রদায় আল্লাহ মোহাম্মদার সামনে দাঁড়ানো অবস্থায় তাদের নিকট রাসুল প্রেরণ করার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করবে তারা অস্বীকার করবে যে নুহালিসাল্লাম বা কোনো রাসুলকে আল্লাহ সুহামতাল্লাহ তাদের নিকট প্রেরণ করেননি চিন্তা করুন কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় এবং সেই সময়ে উম্মতি মোহাম্মদি নুহাল ইসলামের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং আল্লাহ সু মাহমাত্লাহ জিজ্ঞাসা করবেন যে কিভাবে আমরা তাদের কথা জানতে পারলাম তখন আমরা বলবো যে আমরা আল্লাহ মহম্মতআ আল্লাহর কুরআনে আল্লাহ মহাম্মল্লাহর কালামে তাদের ঘটনা জানতে পেরেছি এমনকি নুহ আল্লাহ সাল্লামের জাতি একটি প্রজন্ম অপর প্রজন্মের কাছে অসিয়ত করে যেত যেন তোমরা নুহের কথা শুনো না পিতা তার পুত্রকে নীরবে নিভৃতে ডেকে নিয়ে অসিয়ত করে যেত তুমি যেন নুহের কথার প্রতি কোন কর্ণপাত করো না নিঃসন্দেহে খুবই কঠিন একটি পরিস্থিতি নুহ আল্লাহাম তার জাতিকে তাওদ সম্পর্কে দাওয়াত দেওয়ার পর আরও দুইটি বিষয় সম্পর্কে তাদেরকে বলেছিলেন সেই বিষয়গুলো হচ্ছে তাদেরকে স্টেকফার করার সম্পর্কে আলোচনা নিকট ক্ষমা প্রার্থনা করার গুরুত্ব এবং আল্লাহ সুহামতাল আল্লাহর দিকে ফিরে আসা এই দিকে তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং আল্লাহ সুহামত আল্লার সৃষ্টি নিদর্শনের মাধ্যমে তাদেরকে হকের দিকে আহ্বান জানিয়েছেন কুরআনে উল্লেখিত হয়েছে নু আল্লাহাম তার কমকে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার সন্ধান করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং নু আল্লাহ সাল্লাম তাদেরকে ইস্টেক উপকার সম্পর্কেও বর্ণনা করেছেন যেন তারা ইস্টেক করতে উৎসাহিত হয় এবং নুম আলসালাম তার সম্প্রদায়কে স্টেক ফারের উপকারিতা সম্পর্কে বলেন যদি তোমরা স্টেক করো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 সুতরাং এই ঘটনাটি আমরা যদি আমাদের সময়ের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব বর্তমানে মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে এবং আল্লাহ নুহের সম্প্রদায়কে জানিয়ে দিয়েছিলেন যদি তারা ইস্তেকফার করে তাহলে আলোসু মহাম তাদেরকে এই নিয়ামত সমূহ দিয়ে সমৃদ্ধ করবেন বর্তমানে আমরা ঠিক এই নিয়ামতগুলোর অভাবেই বিভিন্ন স্থানে কঠিন সময় অতিক্রম করছি এটা প্রমাণ করে আমরা আলুসু মহামতাল্লাহ নিকট যথেষ্ট পরিমাণ ইসতেকফার করছি না তার সম্প্রদায়কে তাদের চারপাশে আলোসহামতাল নিদর্শনগুলোর মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেননা আলোস মহামতাল্লার এই সৃষ্টি এগুলো হচ্ছে আলোচ মহামতাল্লার গুণাবলীর প্রতিফলন তিনি তার সম্প্রদায়কে বললেন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 আল্লাহাল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তাতেই ফিরিয়ে নেবেন এবং আবার সেখান থেকে পুনরুদ্ধিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে ভূমিকে করেছেন বিস্তৃত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 অল্প সংখ্যক কিছু লোক এবং তারা ছিল দুর্বল এবং সমাজের দরিদ্র ব্যক্তিদের মধ্য থেকে আর দুয়াফা এই ব্যক্তিদের প্রতি সমাজের যারা প্রভাবশালী আল মালা তাদের প্রতিক্রিয়া কি ছিল সমাজের বিত্তশালী ধনী নেতৃবৃন্দ শক্তিশালী পাওয়ারফুল প্রভাবশালী ব্যক্তি তারা নুহাল সাল্লামের কাছে আসলো এবং কুরআন এই সমস্ত ব্যক্তিদের ক্যালাস মাতালা আল মালা বলে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন এবং সেই সমস্ত ব্যক্তিরা নুহা আলাই সাল্লামের কাছে এসে বলল সেই সমস্ত ব্যক্তিরা প্রথমত নুহ আলাইস্লামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করতে চাইল কিন্তু নুহ আলাই সাল্লামের বার্তা এত স্পষ্ট এবং শক্তিশালী ছিল তারা তার দাওয়াকে প্রত্যাখ্যান করতে পারল না ফলে তারা বিভিন্ন অভিযোগ এনে নুহা আলাহিসাল্লামের বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করতে লাগল হাস মোহাম্মদুল্লাহ কুরআনে বলছেন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 অতপর তার কাউমের নেতৃত্ব স্থানীয়রা যারা কুফুরি করেছিল তারা বলল আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই মনে করি না আর আমাদের মধ্যে যারা ইতোর এবং স্থূল বুদ্ধিসম্পন্ন বাদিয়ার রাই যাদের বোধশক্তি অপরিপক্ক তারা ব্যতীত কাউকে আপনার তনগত্য করতে দেখছি না এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্যও দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি এই অংশটি এসেছে হুদে।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 কাফের প্রধানরা আল তারা বলেছিল এ তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয় সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তাই নাজিল করতেন আমরা আমাদের পুরপুরুষদের মধ্যে এই ধরনের কথা শুনিনি এবং তার আরও বলতে লাগলো সুহামদাল্লাহ বলছেন সে তো এমন একজন মানুষ মাত্র যাকে জিনে আসর করেছে কাজেই কিছুকাল তাকে সহ্য করে চল এভাবে নুহ আলসালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ উপস্থাপন করে তার দাওয়াকে প্রত্যাখ্যান করার ব্যর্থ প্রচেষ্টা চালাতে লাগল আমরা দেখতে পাই এই অভিযোগগুলোর মধ্যে তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি তারা নু আলসালামের অনুসারীদেরকে বোধশক্তিহীন ব্যক্তি যাদের চিন্তা শক্তি বিকশিত হয়নি এই ধরনের নির্ভোধ ব্যক্তি বলে তাদেরকে বাতিল করে দেওয়ার চেষ্টা করছিল এবং তারা আরও বলছিল যে এই সমস্ত ব্যক্তিরা সমাজের দুর্বল ব্যক্তি আমাদের উপর তাদের কোনো বিষয়ে কোনো প্রাধান্য নেই কেন আমরা তাদেরকে অনুসরণ করব দ্বিতীয় ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি তারা নুহ আল্লাহ সাল্লামের উপর যে অভিযোগটি নিয়ে এসেছিল তারা বলছিল আপনি মূলত আমাদের উপরে নেতৃত্ব করতে চান এবং এরপর তৃতীয় যে অভিযোগের প্রকার সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা নুহ আলাইকে একজন রাসুল হিসাবে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলছিল আপনি তো আমাদের মধ্যে একজন মানুষ ছাড়া আর কিছুই নয় আল্লাহ যদি চাইতেন তবে আমাদের নিকট ফেরেস্তাকেই পাঠাতেন সুতরাং আমরা আসুন দেখি নুহ আলহিস্লাম তাদের এই অভিযোগগুলোর কিভাবে জবাব দিয়েছিলেন প্রথমত যে অভিযোগটি তারা উপস্থাপন করেছিল সমাজের দুর্বল ব্যক্তিরা বোধশক্তিহীন চিন্তা শক্তিহীন লোকের আপনার অনুসারী যাদের আমাদের উপর কোন প্রাধান্য নেই তারা আপনার অনুসরণ করছে এবং তারা বলছিল যে তারা কোন ধরনের চিন্তা ভাবনা না করেই আপনাকে অনুসরণ করছে তাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে না আমরা দেখতে পাই রাসুউল্লাহ সাল্লাহ ইসলামের জীবনে একটি ঘটনা যখন আবু সুফিয়ান একটি বাণিজ্যিক সফরে আর রোমে সেখানে সে ছিল। এবং তৎকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আর শাম সেখানে সে ব্যবসার কাজে ছিল রোমানদের সম্রাট ছিল হেরাকল এবং হেরাকল সেই সময় শামে ছিল তিনি রাসুল্লাহ সাল্লাহাম সম্পর্কে শুনতে পেলেন এবং জানতে চাইলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে সম্প্রদায় এসেছেন সেই সম্প্রদায়ের নিকটস্থ তার আত্মীয় এই পর্যায়ের কোনো ব্যক্তি সেখানে আছেন কিনা এবং যখন তিনি শুনতে পেলেন যে আরবদের একটা কাফেলা সেখানে শামই এসেছে ব্যবসার কাজে এবং তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহসাল্লামের একজন নিকটাত্মীয় রয়েছে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 হেরাকল একজন হালে কিতাব ছিল পূর্বের নবীদের সম্পর্কে তার বিস্তর জ্ঞান ছিল এবং এ কারণেই সে প্রশ্নের মাধ্যমে যাচাই করতে চেষ্টা করছিল যে রাসুল্লাহ একজন সত্য নবী কিনা হেরাকল যখন এই উত্তর শুনল যে রাসুল্লাহাম মোহাম্মদামকে যারা অনুসরণ করছেন তারা হচ্ছেন দাস সমাজের দুর্বল শ্রেণী অসহায় ব্যক্তি হেরাকল বলেছিল এই সমস্ত লোকেরাই সাধারণত আম্বিয়াদের অনুসারী হয়ে থাকে এবং এরাই হচ্ছে রাসুলদের অনুসারী এরাই ছিল ইসার অনুসারী মোজার অনুসারী এরাই ছিল হুদের অনুসারী এবং এরাই ছিল সলেহ অনুসারী সুতরাং দাওয়াতে শুরুতে আমরা দেখতে পাই যারা আম্বিয়াদের অনুসরণ করে থাকেন প্রথমে যারা এই দাওয়াতে সাড়া দিয়ে থাকেন তারা হচ্ছে মূলত সমাজের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত অংশ অশুভতলা তাদেরকে এই নিয়ামত পোলন করে থাকেন এবং আমরা দেখি যে দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে যখন হকের দিকে আহ্বান করা হয় মূলত তাদের সামনে এই হককে গ্রহণ করার জন্য কোনো বাধা থাকে না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 ইসলাম গ্রহণ করাটা এই সমস্ত লোকের জন্য বোকামি লক্ষণ অথচ আমরা দেখতে পাই তাদের এই অভিযোগ অর্থাৎ স্বতস্ফূর্ত সাথে সাথে ইসলামকে সত্য দিন হিসেবে সনাক্ত করতে পারা এবং সেই আহ্বানে সাড়া দেওয়া এটা নিঃসন্দেহে তাদের জন্য ছিল একটি গর্বের বিষয়বস্তু এবং এই কাজের জন্যই সাথে সাথে ইসলামকে সত্য দিন হিসাবে গ্রহণ করা এই কাজের জন্যই রাসিউল্লাহ সাল্লাহ ইসলাম আবু বকর রাজিয়াহুর প্রশংসা করেছেন রাসিদুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন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 যারা ইসলামকে অপছন্দ করে কুফাররা তারা মুসলিমদের উপর বিভিন্ন ধরনের দোষ আরোপ করার চেষ্টা করে এবং ইসলামকে খাটো করার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে বিষয়গুলো কুফাররা অপছন্দ করছে মূলত সেগুলো মুসলিমদের জন্য গর্ব করার বিষয় দ্বিতীয় প্রকারের যে অভিযোগ নুহে সম্প্রদায় উপস্থাপন করেছিল সেটা ছিল নু আল ইসলাম এবং তার অনুসারীদেরকে তারা নেতৃত্বের লোভী সম্পদের আকাঙ্ক্ষী ইত্যাদি বলে অভিহিত করতে চাইছিল অথচ নুহ আলাইস্লাম কি বলছিলেন নুয়াল্লাম বললেন নুহাল্লাম বললেন হে আমার কাউম আমি তোমাদের নিকট এর বিনিময়ে কোন সম্পদ প্রত্যাশা করি না আমি তোমাদের নিকট এই দাওয়াতের বিনিময়ে কোন সম্পদ প্রত্যাশা করি না যিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন একজন দায়ী তিনি কখনো এর জন্য কোনো বিনিময় প্রত্যাশা করবেন না তার কাজ হবে সবার জন্য উন্মুক্ত ফ্রি তিনি কপিরাইট করে তার কোনো কাজকে আটকে রাখবেন না ব্যবসায়িক মুনাফা অর্জন করা কখনোই একজন দায়ীর মূল লক্ষ্য হতে পারে না কাজেই তার কাজের জন্য আর্থিক সুবিধা গ্রহণ করা কিংবা দুনিয়াবি পার্থিব কোনো সুযোগ সুবিধা বিনিময় একজন দায়ী কখনোই চান না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দাওয়াতের কাজগুলো আমাদের এভাবেই করা উচিত যেন শুধুমাত্র আমরা আল্লাহ সুল্লাম তাল্লা সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি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 এদেরকে যদি নুআলাম তাড়িয়ে দেন তাহলে তারা নুয়ালিস্লামের আহ্বানে সারা দিবে নতুবা তারা নুহের কথায় কোনো কান প্রদান করবে না নুয়ালিস্লাম তাদেরকে বললেন আমি তাদেরকে তাড়িয়ে দিব না কেননা এরাই হচ্ছে মুমিন ব্যক্তি এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদের যাদেরকে আলাসমতাল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন তোমাদের চোখে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র অসহায় সমাজের নিত্য ব্যক্তি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহর চোখে এরা হচ্ছে মুমিন যাদের আলাসমতাল আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন এদেরকে আমি কখনোই তাড়িয়ে দিতে পারি না এবং এরপর তিনি তাদেরকে আরো বললেন আমি তোমাদেরকে এমনটি কখনো বলি না যে আমার নিকট আল্লাহ সাম তাল্লার সম্পদের ভাণ্ডার রয়েছে এই বিষয়টি কেন মোহালাম তাদেরকে বলছেন যে আমি কখনোই তোমাদেরকে এটা বলি না যে আমার কাছে আল্লাহর সম্পদের একটি ভান্ডার রয়েছে মানুষের কাছে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 আমরা তার অনুসরণ করি না তাকে নেতা হিসেবে মানতেও চাই না এবং আমরা দেখতে পাই এই ব্যাপারটাই ঘটেছিল বনে ইসরায়েল জাতির ক্ষেত্রে তারা যখন আলাস কাছে দোয়া করেছিল একজন লিডার বা যোগ্য নেতার জন্য আলসু মহামলা তাদের জন্য যোগ্য নেতা হিসেবে তালুদকে নির্বাচন করেছিলেন এবং পরবর্তীতে তারা কি করেছিল তারা তার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছিল এবং তারা বলেছিল সে তো একজন ধনী ব্যক্তি নয় দরিদ্র ব্যক্তি সে কিভাবে আমাদের নেতা হতে পারে নুওয়াল ইসলাম তার কমকে বলছেন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 সেটাই তো অবাক হওয়া এবং আশ্চর্য হওয়ার বিষয় মানুষদের কাছে একজন মানুষকে নই পাঠানো হবে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এটাই স্বাভাবিক বিষয় তারা বলছিল আপনি যদি একজন নবী হন তাহলে আপনাকে ফেরিস্তা হতে হবে নুয়ালিস্লাম বললেন আমি ফেরস্তা নই হে আমার কম আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে লক্ষ্য করে দেখুন নুয়াল ইসলাম যে জবাবটি দিচ্ছিলেন যখন তারা বলছিল যে একজন মানুষ কিভাবে নবী হতে পারে নুয়াল ইসলাম যে জবাবটি দিচ্ছেন কোরআনে সেটা সংরক্ষিত রয়েছে নুয়াল ইসলাম বলছেন কলয় কৌমি অম ইং কু তালীনতি রবি রহ্ম মি নি ফলই কুম অনুজি মুহ কে আমার কৌ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 এই কথা দ্বারা নুয়াল ইসলাম বুঝিয়ে দিলেন নবুয়াত এবং রিসালাত কখনো চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আলোচনা হতে হলার ইচ্ছাধীন তিনি মানুষদের জন্য কোনো ফেরিস্তা মালাইকা নয় বরং তার মনোনীত পছন্দনীয় কোনো মানুষকেই সেই মানুষদের নিকট নবী হিসেবে পাঠিয়ে থাকেন নুয়াল ইসলাম তাদেরকে বললেন আমি কোনো ফেরস্তা নই কারণ আমরা দেখতে পাই যখনই কোনো আম্বি আসে তখন তারা বলে থাকে যে আপনাকে একজন ফেরস্তা হতে হবে তাহলে আমরা আপনাকে অনুসরণ করবো মূলত এটা সত্যকে অনুসরণ না করার জন্য একটি ভিত্তিহীন আবদার বা দাবি এবং এ কারণে আলোচনা বলছেন যদি আমরা কোন ফেরেস্তাকে রাসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হত কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন তারা করছে সুতরাং এতগুলো অভিযোগ উপস্থাপন করার পরও যখন নু আলাইসাল্লাম ক্লান্ত হলেন না বরং অটল অবিচল থেকে ক্রমাগত তাদেরকে রাতে দিনে ব্যক্তিগতভাবে গোপনে প্রকাশ্যে জনসমষ্টিতে সমস্ত উপায়ে তাদেরকে হকের দিকে আহ্বান করতে লাগলেন নু আলাইসাল্লাম গোটা সমাজের বিরুদ্ধে একা লড়াই করে চলছিলেন তিনি ক্লান্ত হচ্ছিলেন না গোটা সমাদের বিরুদ্ধে একা নু আলাইসাল্লাম লড়াই চালিয়ে যাচ্ছেন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 তামাশা এবং বিদ্রুপ এটা তখন একজন দায়ীর প্রতি একজন আম্বিয়ার প্রতি করা হয়েছিল সেটা ছিল লক্ষণ জাদস মোহাম্মদাল্লাহ অচিরেই নুহ এবং তার সম্প্রদায়ের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা তার আহ্বানে সাড়া দিয়েছিল তাদেরকে বিজয় দান করবেন বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এটাই ঘটেছিল নু আলাহিসাল্লাম সাড়ে নয় বছর দাওয়া দিয়ে যাচ্ছেন অবিরত ক্লান্তিহীনভাবে নু আলাহিসাল্লাম হাল ছেড়ে দেননি বরং তার সম্প্রদায়ের লোকেরাই হাল ছেড়ে দিল लगल नहीं आजादी ता बल हे नु आपनी हमारे साथी तर्क करी कलह कर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 তাকে হত্যার হুমকি প্রদান করল তারা বললি নোহ তুমি যদি বিরত না হও তবে তুমি নিশ্চিত পাথরের আঘাতে নিহত হবে নোয়াল্লাম এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে যখন তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন দেখতে পেলেন যে তারা তাকে জীবন নাশের হুমকি দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে এবং কোন ধরনের কথা তারা শুনতে চায় না এরকম চূড়ান্ত একটি পরিস্থিতিতে নুওয়ালিস্লাম তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন নূ আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন নুহ বলল হে আমার রব আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোকদেরকে এমন লোককে যার ধন এবং সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করে চলেছে অর্থাৎ নূ আলাহাম বলছেন আমার কম আমাকে বাদ দিয়ে সম্পদশালী ধনী ব্যক্তিদের অনুসরণ করছে শক্তিশালীদের অনুসরণ করছে এবং আমার অনুসরণ করছে না এই কঠিন অবস্থা সে সম্পর্কে আলোচনা আর তাদেরকে শুনিয়ে দাও নুহের অবস্থা যখন সে নিজের সম্প্রদায়কে বলল হে আমার কম হে আমার জাতি হে আমার সম্প্রদায়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 নেতৃত্ব সম্পদ কোনো কিছু আমি তোমাদের নিকট কামনা করি না আমার বিনিময় হচ্ছে আল্লাহর দায়িত্বে আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি যেন আমি আনুগত্য অবলম্বন করি ফলাফল কি হল ফাকাস এর পরও তারা মিথ্যা প্রতিপন্ন করল আলোচনাতাল্লাহ বলেন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 নুহ বলেছে হে আমার পালন কর্তা হে আমার রব আমাকে সাহায্য করো কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার এবং তাদের মধ্যে ফয়সলা করে এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন আল্লাহ সুহাম বলছেন আর নৌহ আমাকে আহ্বান করেছিলেন আর আমি কত উত্তম সারাদানকারী নূ আলাইসালাম আল্লাহ সুহামতাল্লাহ কাছে দোয়া করলেন সাড়ে নয়শ বছর নয়শত বছর সবর করার পর তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে অবশেষে দোয়া করছেন আরো বলেছিলেন আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না তাদের সবাইকে ধ্বংস করে দিন কেন এর কারণ এই নয় যে নুহ আলিস্লামের সাথে তাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত শত্রুতা এরকম নয় নু আলাইস্লাম বললেন এবং নিজেরাও জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে নুহ আলাই সাল্লাম দোয়া করলেন নয়শো বছরের ধৈর্য এবং দাওয়াতের পর শেষ পর্যন্ত নুহাল সাল্লাম লোকেদের বিরুদ্ধে কাছে দোয়া করছেন তিনি বলছেন হে আমার পালনকর্তা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র পাপাচারী এবং কাফেরদেরকে নুয়ালাম দোয়া করছেন তাদের একজন কেউ যেন রেহাই দেওয়া না হয় তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হোক কেন নুয়াল্লাহামে দোয়া করছিলেন নুম সালামের সাথে তাদের কোন ব্যক্তিগত শত্রুতা ছিল না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 এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমার কাছে কোন আবেদন করবেন না অবশ্যই তারা ডুবে মরবে তারপর নু আলাইসাল্লাম আলহ মোহাম্মদার নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করা শুরু করে দিলেন চূড়ান্ত একটি সময়ে নু আলাইসাল্লাম যখন নৌকা তৈরি করছিলেন নিঃসন্দেহে এটাও ছিল তার জন্য একটি কঠিন সময় যখনই কোন একজন কাফের ব্যক্তি নু আলাইস্লামের পাশ দিয়ে অতিক্রম করত তারা নু আলাইসাল্লামকে নিয়ে তামাশা বিদ্রূপ কটাক্ষ করত উপহাস করত হাসাহাসি করত তারা বলত নোহ তুমি এখানে নৌকা নির্মাণ করছো অথচ আকাশেও কোনো মেঘ নেই জমিনেও কোনো পানি নেই এখানে কোনো সাগর নেই নুহ আলাইসাল্লাম কেন নির্মাণ করছে নৌকা এমনকি নুহ আলাইসাল্লাম একটি পাহাড়ের উপর আলো সুহাম আদালার নির্দেশ মোতাবেক তার নৌকাকে নির্মাণ করছিলেন সেখানে নৌকা কিভাবে চলতে পারে নদী সমুদ্র কিছুই ছিল না এবং এই কারণে নুহ আলাইসাল্লামের নৌকা নির্মাণ দেখে তারা বিদ্রূপ উপহাস এবং কটাক্ষ করতে লাগলো।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 তবে তোমরা যেভাবে আমাদেরকে উপহাস করছ আমরাও ঠিক সেভাবেই তোমাদের উপহাস করছি অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনা জনক আজাব কার আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে আল্লাহ কুরআ বলছেন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 এবং নিজ পরিবারবর্গকেও তাকে ছাড়া যার সম্বন্ধে পূর্বেই নির্দেশ চলে এসেছে এবং অন্যান্য মুমিনদেরকেও আল্লাহ মোহাম্মতল্লাহ বলছেন আর অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমা এনেছিল যখন আল্লাহ মোহাম্মতলার সেই আজাবে সময়টি চলে আসল আল্লাহর নির্দেশ মোতাবেক ভূপিষ্ঠ পানিতে উচ্ছ্বসিত হল আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হল আল্লাহ সহম্মদাল্লাহ নুকে নৌকায় উঠতে বললেন এবং সাথে নিতে বললেন ইমানদার ব্যক্তিদেরকে তাদের পরিবার যারা নুহ আল ইসলামের আহ্বানে সারা দিয়েছিল এবং প্রত্যেকটি জীবের একটি করে পুরুষ এবং স্ত্রী এভাবে জোড়া করে নুয়ালু সালামের সাথে যারা নৌকে উঠেছিলেন বিশ্বাসী মুমিন ব্যক্তি তাদের সংখ্যা খুবই সামান্য সর্বত্র যে সংখ্যাটি এসেছে বিভিন্ন বর্ণনায় সর্বোচ্চ যে সংখ্যাটি এসেছে সেটা হচ্ছে সত্তর থেকে আশি সর্বনিম্ন সাত থেকে আট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 ব্যবসাকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে থাকি কিন্তু যখন আমরা যান প্রাণ দিয়ে চেষ্টা করার পরও কোনো একটি কাজে আশা অনুরূপ ফল পাই না বরং পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হতে থাকে তখনও সেই কাজে লেগে থাকা নিঃসন্দেহে নিঃসন্দেহে খুবই কঠিন নুওয়াল ইসলামের কথা আমরা চিন্তা করতে পারি সাড়ে নয়শো বছরের দীর্ঘ দাওয়া এবং সবরের পর তিনি দেখলেন হাতে গোনা গুট কয়েক কয়েকজন মানুষ ছাড়া কেউ ইমান আনেননি উপরন্তু পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে নুহালাইসাল্লাম তার ইমানকে আর দৃঢ় করেছিলেন তার বিশ্বাস ছিল আল্লাহ সু মহামতালাই এই কাজের আল্লাহ সু মহামতালাই এই কাজের পুরস্কার দেওয়ার মালিক তিনি দুনিয়াবী মানুষের সংখ্যা দেখে উৎফুল্ল হননি দুনিয়াবি পুরস্কারের আশায় তিনি বসে থাকেননি আল্লাহ সু মহামতালাই হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ সু মহামত আওয়ালাই হচ্ছেন একমাত্র মালিক যিনি পুরস্কার দিবেন একজন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ সু মহাম্মত আল্লাহর নির্দেশ মতো তার দায়িত্বকে পালন করে দেওয়া সফলতা আল্লাহ সুবাহতালা প্রদান করবেন এ কারণে আমরা দেখতে পাই নু আলিস সাল্লাম বছর ধরে ক্রমান্বয়ে সবরের সাথে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ করে গেছেন এবং এটাই ছিল সত্যিকারের ইয়াকিন তাওয়াকুল এবং ইমানের পরিচয় নু আলাইসালাম যখন নৌকায় উঠলেন তখন প্রথম কি বললেন নু আলাইসাল্লাম বললেন বিসমিল্লাহ আমরা যখন কোনো কাজ করা শুরু করি আমরাও বলি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি নু আলাই যখন পানিতে প্রথম নৌকা ভাসালেন তখন বললেন বিসমিল্লাহ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 কিভাবে সব কিছু ভাসিয়ে নিয়ে তীরে এনে আশ্রে ফেলেছিল সত্যিকার অর্থে নুয়ালিসাল্লাম যে নৌকাটি তৈরি করেছেন সেটা কিভাবে এই দুর্যোগের মধ্যে টিকে থাকল সত্যিকার অর্থে আমরা এ কারণেই দেখতে পাই নুয়ালিস্লাম যে নৌকাটি তৈরি করেছিলেন সেটা সেই দুর্যোগময় পরিবেশে টিকে থাকার মতো উপযোগী ছিল না এত বড় বড় বিশাল ঢেবের মধ্যে নুয়ালিস্লামের নৌকাটি একটি সামান্য ম্যাচের বাক্স ছাড়া আর কিছুই নয় যেটা সহজেই ঢেবের মধ্যে তলিয়ে যেতে পারত কিন্তু নুআ আল ইসলাম ঠিক সেটাই করেছেন আলো সুবাহ তাকে যে দায়িত্ব পালন করেছেন আলো সুভা তাকে নির্দেশ দিয়েছেন তুমি তোমার দায়িত্ব পালন করো আমি আমার দায়িত্ব পালন করবো আলহ সুবহামতাল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন নৌকা তৈরি করতে নু আলাইসাল্লাম নৌকা তৈরি করেছেন এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আলো সুবাহতাল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছেন এই বিশাল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে নৌকাটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ সুবাহান সুতরাং আল্লাহ সহমতওয়ালা যদি শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করে থাকেন তাহলে প্রশ্ন জাগতে পারে কেন তিনি নু আলাই সাল্লামকে নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন এর কারণ হচ্ছে আল্লাহ সু মহম্মতওয়াল্লাহ এটাই চান আমরা যেন আমাদের সামর্থ্য সর্বোচ্চ করি আমাদের উপরে অর্পিত দায়িত্বটুকুও যেন আমরা সঠিকভাবে পালন করি আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা নু আলাই সাল্লাম যখন নৌকায় আরোহণ করলেন তখন নু আলাই সাল্লাম তার ছেলেকে আহ্বান করে বললেন আমাদের সাথে নৌকায় চলে আসো কুরআন তার পুত্রকে ডাক দিয়ে বললেন যে সরে রয়েছিল তিনি বললেন প্রিয় বাছা ইয়া বুনাইয়া আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না তার সন্তান দুনিয়ায় আসক্ত হয়ে থাকার কারণে এই ভয়াবহ দুর্যোগের বিষয়টিকে দুনিয়াবি বস্তুবাদী সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সে বিচার বিশ্লেষণ করছিল সে বলছিল আমি অচিরেই কোন একটি পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি থেকে প্লাবন থেকে রক্ষা করবে নুম আল ইসলাম বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে রক্ষাকারী কেউ নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন এমনই একটি সময় উভয়ের মাঝে তরঙ্গ আরাল হয়ে দাঁড়াল তরঙ্গ তাদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ালো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 নুম সন্তান তার এই স্পষ্ট আহ্বানকে প্রত্যাখ্যান করে পাহারে থাকার সিদ্ধান্তই অটল রইল আল্লাহ সহমতলাহ বলেন এমন সময়ে উভয়ের মধ্যে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল ফলে সে নিমজ্জিত হল কল্পনা করুন আপনি এবং আপনার সন্তান একটি ভয়াবহ বিপদের মধ্যে অবস্থান করছেন এবং আপনার সন্তানকে আপনি আহ্বান করছেন আমাদের সাথে চলে এসো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে কাফ্রেদের সাথে থেক না এরকম একটি সময়ে সেই বিশাল পানির স্রোতধারা এসে তাকে ভাসিয়ে নিয়ে এগুলো নিমজ্জিত করে ফেলল এবং আপনি নিশ্চিত বুঝতে পারছেন এটাই হচ্ছে আপনার সন্তানের সাথে আপনার শেষ দেখা তার জীবনের অবসান তার মৃত্যু কতই না কঠিন একটি সময় আল্লাহ অতিক্রম করেছেন সুবহান আল্লাহ আজিম আল্লাহ বললেন নির্দেশ দেওয়া হল নির্দেশ দেওয়া হল হে পৃথিবী তুমি তোমার পানিকে শুষে নাও হে আসমান খান্ত হও অতপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হল এবং যুদি পর্বতে নৌকা ভিড়ল ঘোষণা দেয়া হল ধ্বংস জালিম কমের জন্য আলসু মহাম্মতাল্লাহ পৃথিবীকে নির্দেশ দিলেন যেন তারা পানিকে শুষে ফেলে এবং আসমানকে নির্দেশ দিলেন বর্ষণ তথা বৃষ্টিকে বন্ধ করে দেওয়ার জন্য নু আলহ সাল্লাম এবং তার সঙ্গীদেরকে নিয়ে নৌকাটি ফিরেছিল যুদি নামক পর্বতে এবং ধারণা করা হয় যে এই পর্বতটি বর্তমান কুর্দিস্থানে সেখানে অবস্থিত যখন সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল আলস মোহাম্মতাল্লাহ আজাব আলহাম্মতাল্লাহ উঠিয়ে নিলেন তখন নু আলাই সাল্লাম আলসু মহাম্মতাল্লাহকে কয়েকটি বিষয়ে কিছু বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন বললেন হে আমার পরয়ার হে আমার রব আমার পুত্র সে আমারই পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি হচ্ছেন সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সলাকারী এখানে নু আলাইসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লসু মহাম্মত আল্লার কাছে জানতে চাইছেন এই বিষয়ে যে আলহ সুবহামতাল্লাহ ওয়াদা করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করবেন কিন্তু তার পুত্র তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন সে আল্লাহর আদাব থেকে রক্ষা পেল না নু আলাইসাল্লাম এখানে আল্লাহ সুহাম্মতাল্লাহর হিকমা এটা তিনি বুঝতে পারেননি এবং এ কারণে তিনি বলছেন যে নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য যাতে কোনো সন্দেহ বা সংশয় নেই এবং তার মনেও কোন সন্দেহ বা সংশয় ছিল না কিন্তু তার পুত্রের কেনই পরিণতি ঘটল সেটা জানার জন্য তিনি কৌতূহল বোধ করছিলেন ঘটনার মাধ্যমে একটি বার্তা প্রদান করলেন এবং একই সাথে সমস্ত মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় বিষয়কে এখানে আল্লাহমতাল্লাহ উপস্থাপন করেছেন অনেক শব্দ যেগুলো আমরা প্রচলিতভাবে ব্যবহার করে থাকি ইসলাম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 যা বুঝে থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের নিকটবর্তী স্বজন আমাদের ভাই তার হচ্ছে আমাদের পরিবারের সদস্য নূ আলসালাম সেভাবেই মনে করেছিলেন যে এ কারণে তার নিজের সন্তানও বুঝি তার পরিবারে অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ এখানে নূলামকে একটি শিক্ষা দিতে চাইলেন একটি শিক্ষা প্রদান করতে চাইলেন সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ নূ আলাহিসাল্লামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবারের সংজ্ঞাকে বুঝালেন। আল্লাহ সুহাম্মাল্লাহ বলছেন হে নুহ নিশ্চয়ই সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয় নিশ্চয় সেই দুরাচার সুতরাং আমার কাছে এমন বিষয়ে দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না যেহেতু নুহ আলাই সাল্লামের সন্তান সে ছিল গুনাগার এবং অবিশ্বাসী কাফের এ কারণে নুহ আলাই সাল্লামের সাথে তার পুত্রের রক্তের সম্পর্ক থাকলেও তার পুত্র তার পরিবারের অন্তর্ভুক্ত নয় অপরদিকে নুহের সন্তান যদি প্রকৃত ইমানদার হতো তাহলে অবশ্যই সে নুহ আলাই সালামের পরিবারের অন্তর্ভুক্ত হতো নু আলাই সাল্লাম এই বিষয়টি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 আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব নুহ আলাইসালামের ঘটনা আমরা জানলাম এই ঘটনার মূল লেসন বা শিক্ষা কি নুহের ঘটনা কুরআ আলহ সুমাতা অনেকগুলো সুরাতে বর্ণনা করেছেন কিন্তু একটি স্থানে সবচেয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে নুহ আলহিসাম সম্পর্কে সুরাহুদে সেখানে পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু করে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলাহ সুহাম তাল্লাহ ধারাবাহিকভাবে নৌ আলাসালামের সম্প্রদায়ের ঘটনাকে উল্লেখ করেছেন উনপঞ্চাশ নম্বর আয়তে গিয়ে আল্লাহ সুহামদাল্লাহ রাসুল্লাহ সাল্লাইকে উদ্দেশ্য করে বলছেন এই ঘটনা এটা হচ্ছে গায়েবের খবর অদৃশ্যের খবর যেটা আমি আপনার উপর ওহি করেছি প্রেরণ করেছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না সুতরাং আলসু মহতবা জানিয়ে দিচ্ছেন এটা এমন একটি সংবাদ এমন একটি ঘটনা যেটা আপনার কিংবা আপনার জাতির জানা ছিল না সেই গায়েবের খবর আমি আপনার উপর জানিয়ে দিচ্ছি কিন্তু এর উদ্দেশ্য কি আলসু মহাম্মতাল্লাহ কেন এই কাহিনীকে জানিয়ে দিচ্ছেন নু হালাইস্লামের ঘটনার মোরাল কি আপনি ধারণ করুন যারা তাকে অবলম্বন করে চলে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই ইন্বা তালিল মুতাকিন আলসু মোহাম্মতাল্লাহ নু হালাইসালামের কাহিনীকে উপস্থাপন করার পর বলছেন এটাই ছিল নুহের কাহিনী যা ছিল গায়েবের খবর যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সঙ্গীদের জানা ছিল না এবং এখানে আল্লাহ মোহাম্মতাল্লাহ জোর দিয়ে যেই কথাটি রাসুল্লাহ সাল্লাহামকে বুঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে ফাসবির ধৈর্য ধারণ করুন ইন্নাল আকিব মুতাকিন নিঃসন্দেহে যারা তাকে অবলম্বন করে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোনো সন্দেহ নেই আয়াত পঁচিশ থেকে ৪৮ পর্যন্ত বর্ণনা করে আলো সু মোহাম্মতাল্লাহ নূহ আলাইসালামের কাহিনী থেকে রাসুল উল্লা সাল্লা এবং আমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছেন আমরা যেন নুহের জীবন থেকে এই শিক্ষাটিকে গ্রহণ করে থাকি যেভাবে নূহ আল্লাহিস্লাম চরম ধৈর্য এবং নিষ্ঠার সাথে তার কয়মকে সম্প্রদায়কে সাড়ে নয়শ বছর নয়শত বছর ধরে হকির দিকে আহ্বান করেছেন আল্লাহর পথে আহ্বান করেছেন কখনোই তিনি তার দায়িত্বকে ছেড়ে দেননি দিনে রাতে সব সময় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন সম্মুখে দেওয়াত দিয়েছেন গোপনে দাওয়াত দিয়েছেন সমস্ত পদ্ধতি সমস্ত উপায় দেওয়াত দিয়েছেন এবং এমন পরিস্থিতিতেও তিনি মানুষকে হকের দিকে আহ্বান করেছেন যখন তারা তাকে নিয়ে বিদ্রূপ করেছে কটাক্ষ করেছে বিভিন্নভাবে তাকে কষ্ট প্রদান করেছে নুহালিসাল্লামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে সেটা হচ্ছে ফাসবির ধৈর্য ধারণ করা ইন্াকিন শেষ ফলাফলে বিজয়ী কারা আল্লাহ বলছেন যাদের মনে আল্লাহর ভয় থাকবে তাকুয়া থাকবে আল্লাহর পথে যারা সবরের সাথে দৃঢ়তার সাথে অবস্থান করবে তারাই হচ্ছে চূড়ান্ত ফলাফলে বিজয়ী যেভাবে নু আলাই সাল্লামের সম্প্রদায়ের গুটি কয়েক লোক যারা ইমান এনেছিল তাদেরকে আলাস মহাতাল্লাহ বিজয় দান করেছেন এটাই হচ্ছে শিক্ষা নুহ আলাই সাল্লামের কাহিনীর মূল শিক্ষা সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে চূড়ান্ত ফলাফলে সব সময় নিঃসন্দেহে মুমিন্দ্রাই বিজয়ী যদি এই বিজয় বাহ্যিকভাবে দুনিয়াতে নাও হয়ে থাকে নিঃসন্দেহে আখিরাতে আমরাই বিজয়ী হুম আল্লাহ সাল্লাম ছিলেন প্রকৃত বিজয়ী কিন্তু তার বিজয় কখন এসেছিল তার বিজয় এসেছিল নয়শো বছরের শ্রম এবং দাওয়াতের পর তিনি কখনোই জিততে পারতেন না যদি না তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য কাজ করে যেতেন তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পথ কখনোই মুসৃণ নয়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 الله <سؤال> أجلنا من الصوابرين سبحان ربك رب العزة عما ياسفون وصلام على المرسلين والحمد لله رب العالمين رايندروس ميديا ربك جانتے visit kurun www.raindropsmedia.org او ثبا فیس بوك پیج www.facebook.com slash raindrops media او www.youtube.com slash 2 0 1 5